ইবনু আবু মোলাইকা রহমতুল্লাহ আল্লাহ হতে বর্ণিত ইবনু আব্বাস সদিল্লাহতু আল্লাহকে বলা হলো। আপনি আমিরুল মোমিনিন মোয়াবিয়াহ সৰদুল্লাহতু আল্লাহ এর সঙ্গেই আলাপ করবেন কি যেহেতু তিনি বেতর সালাত এক রাখাত আদায় করেছেন ইবনু আব্বাস সদুলিল্লাহতু আল্লাহ বললেন তিনি ঠিকই করেছেন কারণ তিনি নিজেই একজন ফকির